আবু বাকরাহ রাজিলাহ তাল্লান হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা আলহ সাল্লাম বলেন বলতো জুহাইনাহ মুহায়নাহ আসলাম ও গিফার গোত্র যদি আল্লাহ নিকট বানু তামিম বানু আসাদ বানু গাতফান ও বানু আমের হতে উত্তম বিবেচিত হয় তবে কেমন হবে তখন এক সাহাবি বলেন তবে তারা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হল নাবি সাল্লাহ আলহি সাল্লাম বললেন তারা বনু তামিম বনু আসাদ বনু আবদুল্লাহ ইবনু গাতফান এবং বনু আমির ইবনু সাস আহ হতে উত্তম